শেষ জামানায় ইলম উঠিয়ে নেয়া হবে অজ্ঞতা ও পিতনা ছড়িয়ে পড়বে এবং হার্জ বেড়ে যাবে জিজ্ঞাসা করা হল সাহ্লা রসুল কি তিনি হাত দ্বারা ইঙ্গিত করে বললেন এরকম যেন তিনি এর দ্বারা হত্যা বুঝিয়েছিলেন